গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম উসুল আসসাল প্রথম বাক্য সম্মান সম্পর্কে জানা আপনাকে অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবে আনাস ইবনু মালিক রাজিউল্লাহআ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তলাবুল্লা ফরিদুল্লি মুসলিম অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ হাদিসটি সুনান ইবনে মাহাজতে আছে রাসুল উল্লাহ সল্লাহাম বলেছেন প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা আবশ্যক অনেক মহাদ্দিস এই হাদিসটিকে দায় বলেছেন হাদিসটির সনদ সংক্রান্ত কিছু কারণে কিন্তু অন্যান্য মুহাদ্দিসগণ একে সহাই বলেছেন যেমন আল মুজি আ এবং আল আলবানী রাহিমাহমুল্লা মহান আল্লাহ তাদের সকলের উপর রহম করুন ইমাম আহমদ বলেন ব্যক্তির দিন প্রতিষ্ঠার জন্য যা অপরিহার্য তা জানা তার জন্য আবশ্যক যেমন নামাজ ও রোজা সম্পর্কে আপনার জানতে হবে এটা আপনার জন্য বাধ্যতামূলক সালাদ এবং সিয়াম সম্পর্কে জানা আপনার জন্য ফরজ আপনার জন্য বাধ্যতামূলক পরবর্তীতে আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ কিন্তু এলমের মর্যাদা এলম অর্জনের মর্যাদা আরও ব্যাপক আর এই মুহূর্তে আপনি সেই কাজটি করছেন আলকুরআ একটি আয়াতের দিকে লক্ষ্য করুন আল্লাহ সু ভাহায়নুয়াতে আয়লা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কারো উপাস্য হবার অধিকার নেই মালাইকারাও অর্থাৎ ফেরেস তারাও এই সাক্ষ্য দেন তারপর আল্লাহ সু ভায়নুয়াতে আয়লা তৃতীয় আরেক শ্রেণীর কথা জানিয়েছেন যারা এই সত্যের সাক্ষ্য দেয় আর এই শ্রেণী হল তারা যাদের জ্ঞান রয়েছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই ফেরেস্তাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আলী ইমরান আয়াত আঠারো এই আয়াতের ব্যাপারে ইমাম আল ফুরাহিমাহ বলেছেন মানুষের মধ্যে যদি সম্মানিত কেউ থাকত তাহলে আল্লাহ তাঁর নাম এবং তার এ আয়াতে আলিমগণের ক্ষেত্রে উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জানাচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এ কথার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বয়ং মালা ইকাগন এবং আল্লাহ আমাদের জানাচ্ছেন যে আলিমগণ এই সত্যের সাক্ষ্য দেন আল্লাহ আল্লা সুবাহ কুরআনে রাসুল উল্লা সাল আলিয়াসাল্লামকে সুরাতোয়াহার একশো ১১৪ নম্বর আয়াতে বলেন অকুর রব্বি জিদনি এবং বলুন হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন আল্লাহ তার তসুল সাল্লাহআাল্লামকে নির্দেশনা দিচ্ছেন যেন তিনি আল্লাহর কাছে আরো বেশি প্রার্থনা করেন যদি আলিম অর্জনের চেয়ে অধিক সম্মানিত কিছু চাওয়ার মতো থাকত তাহলে আল্লাহ সুবাহনুয়া তালা তার রাসুলকে সেটার জন্যই দোয়া করতে শেখাতেন আল্লাহ সুবাহনুয়া তলা তার রাসুলকে সম্পদ সম্মান খ্যাতি কিংবা অন্য কিছু চাইতে বলেননি বরং আল্লাহ তার রাসুলকে জন্য দোয়া শিখিয়েছেন আল্লা সুফাতের ২৮ নম্বর আয়াতে বলেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাকারী তাকে তার দিনের গভীর বুঝ দান করেন এই হাদিসটি মুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যখন আইম অর্জনের ব্যাপারে নিজের ভেতরে গাফিলতি অনুভব করবেন অলসতা বোধ করবেন তখন এই হাদিসটি স্মরণ করবেন এই হাদিসটির কথা তখন চিন্তা করবেন আপনি যে আজ এই লেকচারে উপস্থিত আছেন এই যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এই উপকারী দিনই আলোচনা শুনছেন ইনশা আল্লাহআলা এটি আপনার প্রতি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও আল্লাহ যে আপনার জন্য ভালো কিছু চান সেটির লক্ষণ আন আবিআল কল রসুল্লাহআসাল্লাম একটি হাদিসে আছে যে রাসুল উল্লাস বলেছেন যে ব্যক্তি দিনের ইল অর্জনের জন্য কোনো পথ অনুসন্ধান করে মহান আল্লাহ তার জন্য জান্নাতে প্রবেশের পথকে সহজ করে দেন তবে মনে রাখবেন এখানে আইম বলতে ইসলামের জ্ঞান দিনের জ্ঞানকে বোঝানো হচ্ছে আমরা যখন এইম বলছি আমরা তখন ইসলাম সম্পর্কিত জ্ঞানকেই বোঝাচ্ছি আর যারা এখানে বসে শুনছেন অথবা কম্পিউটারের মাধ্যমে যুক্ত হয়ে শুনছেন ইনশা আল্লাহ এলিম অর্জনের এ চেষ্টার মাধ্যমে আপনারা নিজেদের জান্নাতে যাবার পথকে সুগম করছেন ইনশা আল্লাহ এটা আপনার আপনাদের জান্নাতে যাবার একটি পথ তলিবুল আইনদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে সুনান ইবনে মাজা সুনান আবুদাউদ জামে আতির মিদিতে আবুদারদ আল আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে যা থেকে কতটা মূল্যবান সেটা বোঝা যায় একজন তালিবুল আইম হওয়া একজন অন্বেষণকারী হওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করুন এই হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইলাল যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের মধ্যে কোনো একটি পথে পৌঁছে দেন হাদিসের এই অংশটুকু একটু আগেই আমরা উল্লেখ করেছি এ অংশটুকু শহী মুসলিমে আছে এবার বাকি অংশটুকু খেয়াল করা যাক হাদিসটি ইবনু মাজা সুনান আবুদাউদ ও আত্মির মিজিতে বর্ণিত হয়েছে এটি আমরা জেনেছি হাদিসটির বাকি অংশে রাসুল উল্লসালামীদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি নিজেদের ডানা বিছিয়ে দেন যখন আপনি এলম অর্জনে মনোযোগী হবেন ফেরেস্তারা আপনার প্রতি তাদের ডানা বিছিয়ে দিবেন তারা আপনাকে ভালোবাসবেন সম্মান করবেন এবং শ্রদ্ধা করবেন তারা আপনার জন্য নিচে নেমে আসবেন আর তাদের ডানা আপনার উপর ছড়িয়ে দিবেন তারা আপনার জন্য নিজেদের সুরক্ষিত রাখবেন এবং আপনাকে পাহারা দিবেন। কেন কারণ আপনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছেন ইলম অর্জনের জন্য চেষ্টা করছেন আপনি হাজিস্টিতে তারপর বলা হয়েছে অর্থাৎ আসমান সমূহ ও জমিনে যারা আছে তারা একজন তলিবুল আলিম একজন আলিম অন্বেষণকারী একজন আলিমের জন্য মহান আল্লাহ নিকট ইস্তিকফার ও দোয়া প্রার্থনা করে সুতরাং এমন মনে করা উচিত হবে না যে কেবলমাত্র মানুষ ও জিনরা ইস্তিকফার করতে পারে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম এখানে বলেছেন হাতমা অর্থাৎ সমস্ত কিছু এখানে শুধু মানুষ আর জিনের কথা বলা হচ্ছে না বরং সমুদ্রের যাবতীয় মাছ তিমি এবং অন্য যা কিছু আছে প্রত্যেকেই স্তিকফার করতে পারবে আপনি কি চান না যে আপনার জন্য সবাই স্তিকফার করুক দোয়া করুক তাহলে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন জ্ঞান অর্জনের চেষ্টায় অবিচল থাকুন হাজিসটির পরবর্তী অংশ হচ্ছে অর্থাৎ একজন আবিদ যিনি সাধারণ ইবাদত বান্দা সেই ব্যক্তির উপর আলিমের মর্যাদা হলো এমন যেমন রাতের আকাশে সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা রাতের আকাশে অন্যান্য সব তারার তুলনায় চাঁদ যে কত উজ্জ্বল তা তো আমরা সবাই জানি রাতের আকাশ জুড়ে থাকে চাঁদের আলোকিত আভা ও উজ্জ্বলতা পুরো আকাশ জুড়েই থাকে তার আধিপত্য আর যদি চাঁদের পাশে তারাগুলোর দিকে আপনি তাকান তাহলে সেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো মনে হয় রাসুল্লাহ সাল্লসাল্লাম এভাবেই একজন আবিদ ও আলিম ব্যক্তির তুলনা করেছেন আবিদ হলেন রাতের আকাশে এক বিন্দু তারার মতো দিকে তার তুলনায় একজন আলিম হলেন চাঁদের মতো সুনানা তিরমিজির আরেকটি হাদিসে বর্ণনা এসেছে আবু উমাম আল বাহিলি রাজি আল্লাহ তালহু বর্ণনা করেছেন রাসুল উহ সাল আলহ সাল্লাম বলেছেন ফদুল্লা আলিম আল আল্লাদ কফদ আল আদনাকুম অর্থাৎ একজন আলীমের মর্যাদা একজন আবিদের উপর তেমন যেমন তোমাদের মধ্যে সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তির তুলনায় আমার মর্যাদা আমরা জানি যে কোনো আলিম বা অন্য যে কোনো কারোর চেয়ে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের মর্যাদা কতখানি বেশি সেখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলিমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এভাবে নিজের সাথে সংযুক্ত করে উদাহরণ দিয়েছেন আমাদের বুঝিয়েছেন আল্লাহর দিনের পথের একজন শিক্ষার্থী একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে জুনের রাস্তায় দৃঢ় থাকতে এর বড় উৎসাহ আর কিছুই হতে পারে না তারপর হাদিসটিতে বলা হয়েছে ওয়ারাসাতুল আর নিশ্চয়ই আলিমরা হলেন নবীদের ওয়ারিস আলিমরা হলেন নবীদের ওয়ারিস তাদের উত্তরসূরী আলাই হিমুসাল্লা সাল্লাম আপনি কি নবীদের উত্তরসূরি হতে চান তাহলে দিন সম্পর্কে জানুন দিন সম্পর্কে পড়ুন এই পথ সম্মানের উপর আরো সম্মানের মর্যাদার উপর আরো মর্যাদার এই পথ চিন্তা করে দেখুন নাবি সরি বলে অভিহিত হওয়া আপনার জন্য কতটুকু সম্মানের হাদিসটির পরবর্তী অংশে বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে নবীগণ মিরাজ স্বরূপ উত্তরাধিকার স্বরূপ দিনার বা দীর্হাম রেখে যান না তারা টাকা পয়সা ধন সম্পদ রেখে যান না তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান এলম সুতরাং যে এই এলম অর্জন করছে নিঃসন্দেহে সে ব্যাপক মুনাফা করছে বিপুল বৃত্তের অধিকারই সে হয়েছে মানুষের মধ্যে অনেকে বিলিয়নিয়ার হতে যায়। তারা বিল গেটস ওয়ারেন বাফেট কিংবা ওয়ালিদ বিন তালালদের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে চায় অনেকে পদমর্যাদা আর ক্ষমতা চায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কিংবা রাজা বাদশাহ হতে চায় অথবা এরকম কোনো বড় পদমর্যাদার অধিকারী হতে চায় যাতে লোকেরা তাদের বাহবাদায় সম্মান করে অনেকে অন্য কারো পোশাক আর স্টাইল অনুসরণ করে এভাবে সবাই কিছু না কিছুকে নিজেদের উদ্দেশ্য বানিয়ে নেয় তার পেছনে ছুটে তা অর্জন করার চেষ্টা করে কিন্তু যা আসলেই মূল্যবান তা হল নবিরাসুলদের রেখে যাওয়া সম্পদ আর এ সম্পদ থেকে খানিকটা নিজের করে নেওয়া আর এই সম্পদ হল এলম দুঃখজনক হল সত্য আজ মানুষের কাছে এটাই সবচেয়ে মূল্যহীন যা সবচেয়ে মূল্যবান তার দিকেই মানুষের ভ্রুক্ষেপ সবচেয়ে কম মানুষের সব চিন্তা প্রচেষ্টা শ্রম হলো রাজা আর নেতাদের মতো হবার জন্য সামাজিক মর্যাদা প্রতিপত্তির আর সম্পদ অর্জনের জন্য মানুষ উদয়াস্ত ছুটে চলে কত কিছুই না তারা করে কিন্তু নাবী মুহাম্মদ সাল্লু আলাই সাল্লামের রেখে যাওয়া সম্পদ আজ তাদের কাছে উপেক্ষিত কয়জন মানুষ আজ এ সম্পদ অর্জনের চেষ্টা করে কয়জন তাদের সন্তানকে বড় করে তোলে এ সম্পদ অর্জন করার জন্য আবুল ওয়াফাইবন আকিল বলেছেন তারুণ্যে মহান আল্লাহ আমাকে হেফাজত করেছেন তরুণ বয়সে আমার সমস্ত ভালোবাসা কেবল জ্ঞান অর্জনের জন্যই বরাদ্দ ছিল যারা খেলাধুলা করে বেড়াত আমি তাদের সাথে মিশতাম না কিংবা নির্বোধ প্রকৃতির কারো সাথে কখনোই আমি মিশিনি আমি কেবলমাত্র এলিম অন্বেষণকারী তলিবুল আইনদের সাথেই সময় কাটতাম এখন আমার বয়স আশি পার হয়েছে কিন্তু বিশ বছর বয়সে আমার এলিম অর্জনের যে পিপাসা ছিল আজ তা আরও বেড়েছে বিশ বছর বয়সে এলম অর্জনের প্রতি আমার যে ভালোবাসা ছিল আজ তা আরও বৃদ্ধি পেয়েছে মহান আল্লাহ আবুল ওয়াফার উপর রহম করুক আপনারা তার কথাগুলো দয়া করে একটু চিন্তা করে দেখুন মুতারিফ বলেছেন ইলাইয়া মিন ইয়া ফদাদ অর্থাৎ আমি আমার ইবাদতের চাইতে এলম অর্জন করতে বেশি ভালোবাসি আমি মনে করি এ দুইয়ের মধ্যে এটাই উত্তম আর করার চেয়ে জ্ঞান অর্জন করা আমার কাছে অধিক আর শুধু তিনি একাই নন আরো অনেক ও একই ধরনের কথা বলেছেন ইয়াহিয়া ইবনে কাসির বলেছেন লা অর্থাৎ আরামের সাথে সত্যিকারের ইলিম আসে না আপনি যদি আসলে এলিম অর্জন করতে চান আপনাকে আরাম ছাড়তে হবে নিজের অবসর ও ঘুমের জন্য বরাদ্দ সময় থেকে সময় বের করে এলিম অর্জনের জন্য সময় নির্ধারণ করতে হবে পাশাপাশি এটিও বলি মনে রাখবেন ফেসবুক কিংবা টুইটারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে আপনি কোনো দিন সত্যিকারের জ্ঞানের অধিকারী হতে পারবেন না আমি শুনেছি ফেসবুক টুইটারের পেছনে অনেক ভাইয়েরা প্রচুর সময় ব্যয় করেন বেশি থেকে বেশি হলে দৈনিক ১৫ থেকে বিশ মিনিট সময় এগুলোর পিছনে ব্যয় করতে পারেন আপনি ইমনি আব্বাস রাজি আল্লাহ তল আনহুমা বলেছেন কখনো কখনো রাতের বেলার ইবাদতের চেয়েও আমার কাছে ঐম অর্জন করাই বেশি পছন্দনীয় হয় আর জুহরি রাহেমাহল্লাহ বলেন মাদ অর্থাৎ আল্লাহর ইবাদতের সুন্দরতম পন্থা হচ্ছে ঈলম অর্জন অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করা মুখস্থ করা পড়া কেবল তাহিদ না দিনের সব বিষয়ই গুরুত্বপূর্ণ তবে আমরা বিশেষ করে তাহিদ নিয়ে কথা বলছি কারণ এটা হচ্ছে সব নীতির মূল নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক জ্ঞান তাহিদের জ্ঞান হলো ওই জ্ঞান যা আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে ইনশা আল্লাহ আর শাফেমাহ বলেন তলবুল অর্জন করা নফল নামাজ পড়ার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ এই কথার সঠিক অর্থ বুঝতে হলে আপনাকে তাদের জীবনযাপন পদ্ধতি তাদের রুটিন কেমন ছিল সেটা বুঝতে হবে তাদের জীবন ছিল পরিপূর্ণ পূর্ণাঙ্গ তাদের পুরো সময়টাই মহান আল্লাহর জন্য বরাদ্দ ছিল সুতরাং প্রায়শই তাদের ঠিক করতে হতো যে আজকে কি আমি রাত জেগে নামাজ পড়বো নাকি ছাত্রদের পড়াবো নাকি এই বইটা লেখার কাজে হাত দেবো নাকি পরদিন সকালের ক্লাসের জন্য প্রস্তুতি নিব একটা করতে হলে আরেকটা ছাড়তেই হচ্ছে সুতরাং এরকম অবস্থায় অর্জন নফল সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কথা আলাদা আমরা প্রতিনিয়ত প্রচুর সময় নষ্ট করি আর বিশ্বাস করুন আমরা যেভাবে জীবনযাপন করি তাতে আমাদের ইবাদত আর এলম অর্জন দুটোই করতে পারি কারণ আমাদের অনেক বাড়তি সময় আছে তারা যেভাবে সময়ের মূল্য দিয়েছেন আমরা তার ধারে কাছেও পৌঁছাতে ইমাম আহমদ এবং আবু ইয়ালা বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবি জাবির রাজিয়াল আনহু মদিনা থেকে আসামে অর্থাৎ সিরিয়াতে গিয়েছিলেন আবদুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে একটি হাদিস সংগ্রহ করার জন্য একটা মানচিত্র খুলে দেখুন কোথায় আর কোথায় সিরিয়া একটি হাদিসের জন্য তিনি মদিনা থেকে সিরিয়া গিয়েছিলেন সম্পর্কিত একটি অত্যন্ত চমৎকার বই এই বইতে ইবনু আবদুলবার আইলিমের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন এবং সাহাবি আবু আয়ুব রাজি আল্লাহ তাল আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন আবু আইব রাজি আনহু তখন মদিনাতে বসবাস করছিলেন একদিন তিনি তার জিনিসপত্র নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন উদ্দেশ্য ছিল পর তিনি মিশরের আমির মুসলিমা ইবনে মখলাদ আল আনসারীর সাথে দেখা করলেন মুসলিমা মখলাদ তাকে অভ্যর্থনা জানালেন তার সাথে কোলাকুলি করলেন এবং তার মিশরে আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন আবু আইয়ুব বলেন আমি এখানে রাসুল উহামের একটি হাদিসের জন্য এসেছি যেটা আমি এবং ইবনে ছাড়া অন্য কেউ শোনেনি সুতরাং যদি আপনি আমার সাথে এমন কোন লক্ষ্য দিতে পারেন যে আমাকে উকবার ঘর চিনিয়ে দিতে পারবে তবে বড় উপকার হয় তারপর আবু আইয়ুব রাজি আল্লাহ তালাহ আনহু ওকবা ইবনে নাফিয়া রাজি আল্লাহ তালাহ আনহুর বাড়িতে গেলেন ওকবা দরজা খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আবু আইয়ুবের কাছে জানতে চাইলেন কেন তিনি মদিনা থেকে মিশর এসেছেন তখন আবু আয়ুব রাজি আল্লাহ তালহু বললেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে আমি এমন একটি হাদিস শুনেছিলাম যেটা তুমি আর আমি ছাড়া আর কেউ সরাসরি শুনেনি। হাদিসটি ছিল কোনো মুসলিমের দোষ গোপন করার ব্যাপারে হাদিসটি কি ছিল উকবা তুমি কি হাদিসটি আমাকে একটু শোনাবে উকবা বললেন হ্যাঁ আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে হাদিসটি শুনেছি এবং রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ বা লজ্জাকর বিষয় লুকিয়ে রাখবে মহান আল্লাহ শেষ বিচারের দিন তার দোষ গোপন রাখবেন তিনি কি করলেন তিনি কি চা কিংবা কফি খাওয়ার জন্য কিছুক্ষণ বসেছিলেন যদিও নিঃসন্দেহে উকবা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ইবনে আব্দুলবার বর্ণনা করেছেন মা হালুয়া জালাস আবুব রাজি আনহু তার মালপত্র খুললেন না এবং বসলেনও না তিনি কথা শেষ করে ঘুরে দাঁড়ালেন উটের পিঠে চড়ে বসলেন এবং মদিনার দিকে রওনা করলেন তিনি মদিনা থেকে মিশর গিয়েছিলেন কেবল মাত্র একটি হাদিস শোনার জন্য তাও এটি তার কোনো অজানা হাদিস ছিল না বরং এটি ছিল এমন একটি হাদিস যেটি তিনি আর উখবা ছাড়া আর কেউ সরাসরি রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কাছ থেকে শুনেননি আবু আয়ুবাদ আনহু এই হাদিসটি আবারও ওকবার মুখ থেকে সোনার সম্মানটুকু ছাড়তে চাননি যে হাদিসটি শুধু তারা দুজন সরাসরি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছ থেকে সোনার সৌভাগ্য অর্জন করেছিলেন সেই হাদিসটি আবার ওক্বার মুখে উচ্চারিত হতে দেখার সুযোগ ছাড়তে চাননি আবু আয়ুব রাজি আল্লাহ আনহু সুভায়ন আর আজ আমরা মানুষকে বলি যান কিছু খাবার গরম করে নিন হাতে কফিল মগ নিয়ে আয়েস করে বিছানায় শুয়ে বসে ইউটিউবে ক্লিক করে ইসলাম সম্পর্কে কিছু বিষয় জেনে নিন এজন্য বাসার আরাম আয়েস কিছুই আপনার ছাড়তে হবে না অথচ তার পরেও মানুষ আজ এতটুকুও করতে চায় না মানুষ এ থেকেও নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আরেকজনের ঘটনার কথা শোনা যাক মুহাম্মদ ইবনে হাসান আর সেইবানী রাহেমাহুল্লাহ মোহাম্মদ ইবনে হাসানা সেইবানী ছিলেন এমন একজন মানুষ যিনি বলতে গেলে ঘুমাতেনই না তিনি ছিলেন ইমাম আবু হানিফ রাহিমাহর সেরা ছাত্রদের একজন এলম অর্জনের জন্য যেন বেশি সময় পাওয়া যায় তাই তিনি অত্যন্ত কম ঘুমাতেন ঘুমানোর সময়টুকু এলমের পেছনে ব্যয় করতেন তারাও কিন্তু আমাদের মতোই রক্ত মানুষ ছিলেন আমাদের মতোই তারা ক্লান্তি অনুভব করতেন কিন্তু তারা আন্তরিক ছিলেন ডেডিকেটেড ছিলেন তারা জীবনের একটি লক্ষ্য স্থির করেছিলেন আর সে লক্ষ্যে পৌঁছানোর প্রতি নিবেদিত ছিলেন সেই লক্ষ্য অর্জনের জন্য তারা তাদের সাধ্য মতো সর্বোচ্চ শ্রম দিতেন এ কারণেই তারা এত বড় মাপের মানুষ হতে পেরেছিলেন মোহাম্মদ ইবনি হাসানা শৈবানী রাহমাউল্লা রাতের বেলায় একটি বালতিতে বরফ ঠান্ডা পানি রাখতেন যখনই তার ঘুম আসত যখনি তার ঘুম পেত তিনি সেই পানি দিয়ে চোখ মুখ মুছতেন আর বলতেন উষ্ণতা তন্দ্রা আনে আর ঠান্ডা পানি ঘুমকে দূর করে দেয় এবং তিনি ছিলেন ইমাম আবুহানি ফরাহ মাহলার শ্রেষ্ঠ ছাত্রদের একজন আরেকটি উদাহরণ দেখা যাক আসাদ ইবনুল ফুরাত আসাদ ইবনুল ফুরাত ছিলেন স্পেনের একজন বিখ্যাত আলিম তিনি স্পেনে বসবাস করতেন এবং কিছুদিন উত্তর আফ্রিকা অঞ্চলেও ছিলেন তিনি স্পেন থেকে মদিনাতে গিয়েছিলেন ইমাম মালিক রহেমাউল্লাহর কাছ থেকে শেখার জন্য তিনি সরাসরি ইমাম মালিকের কাছ থেকে তার মাঝহা নিয়ে অধ্যয়ন করেছিলেন ইমাম মালিকের কাছে পড়া শেষ হলে তিনি গেলেন ইরাকে দেখুন স্পেন থেকে মদিনা তারপর মদিনা থেকে ইরাক ইরাকে তিনি ইমাম আবু হানিফ রহেমাউল্লাহর কাছে শিখতে গেলেন আর তারপর তিনি গেলেন মোহাম্মদ বিন হাসান সাইবানী রাহেমাউল্লার কাছে মোহাম্মদ ইবনে হাসানা সাইবানী হলেন তিনি যার কথা আমরা একটু আগে আলোচনা করেছি যিনি রাতে ঘুম তাড়ানোর জন্য বরফ ঠান্ডা পানি দিয়ে চোখ মুছতেন যখন আসাদ ইবনুল ফুরাত ইরাকে মুহাম্মদ ইবনে হাসানা সাইবানীর কাছে শেখার জন্য আসলেন মুহাম্মদ বিন হাসানা সাইবানী সাধারণত যেই মসজিদে পড়াতেন তাকে সেটা দেখিয়ে দেওয়া হলো মসজিদে গিয়ে তিনি দেখলেন অনেক ভিড় ভিড় হওয়াটাই স্বাভাবিক মুহাম্মদ বিন হাসানা সাইবানী তার সময়ের একজন ইমাম আসাদ ইবনুল ফুরাত ভিড় কমার জন্য অপেক্ষা করছিলেন আস্তে আস্তে ভিড় কিছুটা কমল ইমাম মুহাম্মাদের আশেপাশে তখনও বেশ কিছু ঘনিষ্ঠ ছাত্র আছেন তাদের ভিড় ঠেলে আসাদ ইবনুল ফুরাত মোহাম্মদ বিন হাসানা সাইবানির কাছে গেলেন এবং বললেন হে ইমাম আমি একজন বিদেশি আর আমার কাছে খুব বেশি টাকাও নেই ইরাকে বেশিদিন আমি থাকতে পারব না আমাকে স্পেন ফিরে যেতে হবে আর এই অল্প সময়ে আমার অর্থ ফুরিয়ে যাবার আগে আপনার সাথে থেকে আপনার কাজ থেকে আপনার সব জ্ঞানার্জনের সবচেয়ে ভালো উপায় কি মোহাম্মদ ইবনে হাসানা সাইবানী বললেন আপনি সকালে অন্য সবার সাথে আমার হালাকায় বসবেন আর রাতে আমার বাসায় আসবেন আমি আপনাকে শেখাব আসাদ ইবনুল ফুরাত রাহেমাহুল্লা তার কথা মতো সেভাবে কাজ শুরু করে দিলেন সকালে অন্যান্য ছাত্রদের সাথে মসজিদে হালাকায় বসতেন আর রাতে ইমাম মুহাম্মদের ঘরে গিয়ে তার কাছ থেকে শিখতেন রাতে পড়ানোর সময় ঘুম আসলে মোহাম্মদ বিন হাসান আর সাইবানী রাহেমাহুল্লাহ নিজের মুখে পানি দেন কিন্তু আসাদ তো আর নিজের মুখে পানি দেন না তাই ঘুমে তার চোখ জড়িয়ে যায় তার ঝিমুনি আসে তখন ইমাম মুহাম্মদ আসাদের মুখেও পানি ছিটিয়ে দেন কল আল্লাহ আল্লাহ বলেছেন কল আসুল রসুল্লাহ সাল্লাহ বলেছেন এই ধ্বনিতে তাদের সারা রাত কাটত এবং এভাবেই চলত ফজরের আগ পর্যন্ত একজন মানুষের আয়ু যদি ষাট বছর হয় আর সে যদি দৈনিক আট ঘন্টা করে ঘুমায় তাহলে হিসেব করে দেখুন তার জীবনের এক তৃতীয়াংশ কাটবে ঘুমে অর্থাৎ জীবনের প্রায় ২০ বছর সে ঘুমেই কাটাচ্ছে আর অধিকাংশ মানুষ তো দৈনিক আট ঘন্টার চেয়েও বেশি ঘুমাতে অভ্যস্ত যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এভাবে পড়তে পারেন কিন্তু আজ আমরা মানুষকে এভাবে পড়তে বলছি না কিন্তু তার বদলে যে সময়গুলো আমরা অলস বসে থাকি কিংবা গুনাহতে লিপ্ত হয়ে নষ্ট করি বা অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকি কেবল দিনের সেইটুকু সময়ে আমরা যদি আন্তরিকভাবে রিল্ম অর্জনের জন্য ব্যয় করি তাহলেও সেটা যথেষ্ট এতটুকু সময়ও যদি আমরা দিনের জ্ঞানার্জনের পিছনে দেই তাতেও অনেক কল্যাণ হতে পারত যাই হোক আসাদ ইমনুল ফুরাত স্পেনে ফিরে গেলেন ফিরে গিয়ে তিনি কি করলেন তিনি কি পায়ের উপর পা বলছিলেন আমি ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ এবং আরও অনেকের কাছে পড়েছি তিনি কি একটু বিশ্রাম কিংবা অবসর সময় যাপন করেছিলেন না তিনি স্পেন এবং উত্তর আফ্রিকা জুড়ে ইমাম মালিকের আলমুয়ত্তা কিতাব শিক্ষা দিতে থাকলেন তারপর তিনি এবং যুদ্ধে নিহত হলেন আসাদ মহান আল্লাহ তার উপর রহম করুন আসাদ হাসানা সাইবানী কিংবা আবু হানি ফারাহিম মাহমুদ তাঁরা সময়ের মূল্য বুঝতেন তাদের কাছে সময় ছিল অতি পবিত্র অত্যন্ত মূল্যবান এবং তাদের কাছে ছিল পবিত্র ও মূল্যবান আর তাই তারা এত বড় মাপের আলিম হতে পেরেছিলেন আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে এইম অর্জনের ব্যাপারে সালাফদের আন্তরিকতা ত্যাগ ও আত্মনিবেদনের আরও কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব যাতে করে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এলম অর্জনের ক্ষেত্রে আরও আগ্রহী ও সক্রিয় হতে পারি বারাক আল্লাহ সঈদিন মোহাম্মী ওসলিম আসসালামাইকুম বরহমতুল্লা বরক এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডব্লু